وَاِذَا سُيِلَ عَن اَايَاتِهِ ظَادَ غُمَّى اَمَّنَ وَعَلَى رَبِّهِ يَتَوَكَّلُونَ الله رَبُّ العَالَمِينَ بَلْ كَمْ سُورَةَ يَنَسِفُهَا الإِشْمَارَ آيَاتِهِ সেদিনের ময়দানে জমায়েত করা হবে জমায়েত করা হবে সবাইকে কাফের কাফির মুশ্রেক বেদিন ফাশেক অবিশ্বাসী কাউকে কি আল্লাহ বাকি রাখবেন সবাইকে সমস্ত বুনিয়াদমকে তখন জমায়েত করা হবে তখন তারা উঠার পরে দেখবে হারে আল্লাহ কি বুঝে শুতে উঠতে পারেনি যে ঠিক আসি না বেঠিক পথে আসি তাতেই হায়তা শেষ হয়ে গেল রায় সিদ্ধান্ত তো বোধহয় নিতে পারেনি তখন আফসোস করে তারা বলবে যে সেদিন আমরা মনে হয় যেন দুনিয়াতে একদিনের কয়েক ঘন্টা ছিলাম বোধ হয় ঠিক মতো বুঝে উঠতে পারেনি আর হায়াত শেষ হয়ে গেল ইয়েটা আর আফোনা বাই না তারা কিন্তু একে অপরকে চিনবে বুঝতে পারবে তাদের মধ্যে কেউ কোন ধরনের যারা পরিচিত আছে তাদের মধ্যে সেদিন পরিচয়ের সুযোগ হবে তারা দেখলে চিনবে ছেলেরাও ছেলে মেয়েরা বা মা বাবাকে চিনবে মা বাবারা ছেলে মেয়েকে চিনবে এত মানুষের ভিতরে আমার বাবাকে পাবো কোথায় দেখা হবে নাকি হয়ে যাবে কিন্তু কোন হালতে হবে দেখা যে হালতে দেখা হলে আমি খুশি বাবা মাও খুশি সেই হালতটা কত নিয়ামতের হালত আর যে হালতে দেখা হলে আমি মা বাবা থেকে পালিয়ে যাব। মা বাবা আমার থেকে পালিয়ে যাবে কথা বলতে চাইবে না সেই হালতটা কেমন হালত এরকম হালত থেকে আল্লাহ আমাদের মা বাবা ছেলে মেয়ে থেকে বাবা স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে ভাই বোন থেকে বোন ভাই থেকে পালাবে এই খবর কি সত্য কোরআানে দিয়েছেন আল্লাহ তালা সত্য কথা আফি ওয়া উমিহি আবি তার মা কত আগে মা দুনিয়া থেকে চলে গেছে বাবা চলে গেছে না হারে দেখা হলো জড়িয়ে ধরবো কেমন আসেন কেমন ছিলেন না পালিয়ে যাবে থেকে মা বাবা পালিয়ে যাবে কেন পালাবে পালাই কেন প্রত্যেকটি ব্যক্তির এমন এক পরিস্থিতি তার সামনে এসেছে তার নিজের অবস্থা তাকে অতি ব্যস্ত করে ফেলবে ইয়া না আমার কি উপায় হবে কি উপায় হবে আমার আমি কি পাশ করব পরীক্ষার মধ্যে আমল নামা কি হাতে দিবে না বাম হাতে দিবে হিসাব কোনো কত কষ্ট করে ছেলে মেয়েদের জন্য টাকা জোগাড় করি এত টাকা রেখে গেলাম বাড়ি রেখে গেলাম এগুলার খোঁজ খবর নেওয়া আর কিছুই মনে থাকবে না শুধুমাত্র আমি কোন রকমের জানটা বাঁচবে কিনা অন্য সুরাতে এসেছে যে শুধুমাত্র এই পালাবে না বলবে আল্লাহ আপনার কাছে এমন কোন কঠিন সময় কি আসছে যে আমি বলছি আমার মা বাবা ছেলে সবাই শ্বাসকর সবাই মেরে ফেলেন এমনকি দুঃশ্মন যদি আক্রমণ করে তখন বলি আচ্ছা ঠিক আছে আমাকে মেরে ফেলবা কিন্তু আমার এই ছেলে মেয়ে ছেলে মেয়ে গুলিকে মেরো না আমার মেরে ফেল এরকমও বলে মানুষ বলে কিনা বলে কিছুদিন আগে কয়েক বছর আগে যখন দক্ষিণবঙ্গে বড় ধরনের বন্যা হলো এটা নাম কি ছিল হ্যাঁ সুনামি সুনামি উপলক্ষে না সিটার উপলক্ষে অনেক বরিশাল ফরিদপুর খুলনা ওই সময় দক্ষিণাঞ্চলে ব্যাপক পানি আসলো প্রচুর ঘর বাড়ি ডুবে গেল মানুষের সমস্ত ঘর ডুবে গিয়েছে এত পরিমাণ পানি হয়েছে খবর পড়ছিলাম মা বাবা আর ছেলে বাকিগুলো গেছে তারা ভেসে চলে গেছে বাবা আর ছেলে একটু বড় হয়েছে বালক দুইজনে একটা গাছের মধ্যে উঠেছেন উঁচু গাছে যেখানে পানি এখন আসেনি কিন্তু পানি ঢেউ এমন ভাবে আসছে গাছের উপরের দিকে গেলেন এখন তো গাছ ভেঙ্গে পড়বে এখন এরকম দোলা লাগছে বা বাবা চিন্তা করলেন যে আমি সহ যদি থাকি তাহলে ছেলেও মরবে আমিও মরবো তখন বাবা আর যুদ্ধ করে টিকতে পারলেন না ছেলেকে বলেন তুই বাঁচ বাবা আমি মরে যাই ছেড়ে দিল সে পানিতে ডুবে কোন দিকে চলে গেল ছেলে সাক্ষাৎকার পরে এসেছে ছেলে আর জানে নাই ওই ছেলেটা কোন রকম বেঁচে গেছে বাবা তাও ছিল হিন্দু নিজের ছেলের জন্য নিজের ডানটাকে ছেড়ে দিল বললো না যে বা ফেলে দে আমি কোন রকম বাঁচতে পারি কিনা দেখি এটা করে নাই দুনিয়ার মধ্যে মানুষ এত বড় বিপদের মধ্যে এটা কোনো বিপদই না তুলনায় যেদিন মানুষ বলবে আমার ছেলে মেয়ে সবগুলো এত কঠিন পরিস্থিতি আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো আমাদের ছেলে মেয়ে মা বাবাকে সবাইকে আল্লাহ তালা তুমি দিনদার বাড়িয়ে দাও যাতে আমাদের এই পরিস্থিতি মোকাবেলা না করতে হবে তো আল্লাহ তালা বলছেন ইয়ে তো আর বাহুম সঙ্গে জান্নাতে থাকার আরজু পূরণ করে দেব আপনার সেই হাজিসও শুনেছেন তাপসির শুনেছেন যেদিন জান্নাতে দাবে ছেলে পিতা মাতা সবাই দিনদার তখন এই দিন তাদের মধ্যে এখন ক্লাসের ডিফারেন্স হয়ে গেছে একজনের ক্লাস অনেক হাই আরেকজনের অনেক নিচু এখন একসঙ্গে থাকতে মনে চায় এখন কি করবে যে নিচে আসে তাকে উঠানোর ক্ষমতা তো বাবার নাই বা বাবা নিচে আসে ছেলে চাইলে নিয়ে আসতে পারবে না এখন মনে চায় যে ছেলে মেয়ে মা বাবা একসঙ্গে থাকি এখন একসঙ্গে কিভাবে থাকবেন আল্লাহ তালা তো কোরআন বাকি বলে দিয়েছেন হবে। তো টের পেয়েছেন হ্যাঁ তখন আল্লাহ তালা বলবেন ঠিক আছে যাও তোমার ছেলে মেয়েকে চাও ওদেরকে প্রমোশন দিয়ে তোমার লেবেলে নিয়ে আসি অথবা মা বাবা নিচে আছে ছেলে মেকুল যাও তোমার মা বাবাকে আমাদের চেষ্টা করে নিজেদের জন্য কো আনফুসা কুম ও আহ কুমনার আর কাজ করতে হবে আমরা সবাই কিছু না কিছু করি এই করা এত বড় পরিস্থিতি মোকাবিলা করার জন্য যথেষ্ট হয়েছে কিনা বলেন হয় নাই আমাদের জীবনের প্রায়োরিটি কোথায় আমাদের ইসলামী কাজের প্রায়োরিটি কোথায় যারা ইসলামের কাজ করি নিজেদেরকে যাহার নাম থেকে বাঁচানো নিজেদের পরিবার পরিজনকে যাহার থেকে বাঁচানো কেমতের ময়দান নেই ওই পরিস্থিতির সৃষ্টি হয়ে গেলে জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দুরবস্থার মধ্যে ফেলে না দেন নিশ্চয় ক্ষতিগ্রস্ত হয়ে গেল যারা আল্লাহ দেখা হওয়ার যে অ্যাপয়েন্টমেন্ট আছে কেমতের দিন সেটাকে যারা মানেনি অবিশ্বাস করেছে তারা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়ে গেল ওমা কেন মোহতাদিন এবং তারা হৃদায়ত পেল না হেদায়ত থেকে নিজেকে বঞ্চিত করে ফেলল হেদায়ত পাওয়া দরকার এখন আমরা বলবো এখানে যারা আছি মাসা আল্লাহ আমরা আশা করি সবাই হেদায়ত পেয়ে গেছি আল্লাহুল্লাহ ভালো খবর হেদায়িত্ব পেয়েছি তার মসজিদে আসি নাকি কিন্তু হেদায়ত পাওয়ার কাজ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেলে তাহলে কি সেরাতি তাহলে হেদায়তের রাস্তা কেবল উঠেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হদান আল্লাহ ওমা কুন্দ আলী ল শুকুর প্রশংসা যিনি আমাদেরকে অন্তত এই রাস্তায় উঠিয়ে দিয়েছেন এখন রাস্তার দিয়েছেন নিয়ে এসেছেন আমরা ইসামের পথে আছি কিন্তু এই দিয়ে জান্নাতে খুব কাছে নাকি অনেক দূরে অনেক লম্বা রাস্তা অনেক কষ্ট পরিশ্রম করে ওই রাস্তা ঠিক রাখতে হবে এবং মঞ্জিল মাকসুদে পৌঁছতে হবে এই জন্য আমাদেরকে এই হেদায়তের রাস্তায় চলার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে সেদিন এই পরিস্থিতি ওলা ইয়াস আল হামিউন হামিমা অন্য আয়াতে আসছে যতই অন্তরঙ্গ একান্ত প্রিয় কেউ থাকি আমাদের কেউ একান্ত প্রিয় আছে একান্ত খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব থাকে বন্ধু বান্ধব বাদ ছেলে মেয়ে পরিবার পর্যন্ত একান্ত ঘনিষ্ঠ কিন্তু তার মধ্যেও আবার একজন আসে খুব বেশি মায়া লাগে সে যেই যত মায়ার মানুষই হোক নিজের পরিবারের সদস্যের মধ্যে একজনকে খুব বেশি তার জন্য আমার তার ব্যাপারও খবর নিব না ওয়ালা ইয়াস আলু হামিমুন কাজেই যারা এই ক্ষতিগ্রস্ত হয়ে গেল তারা সেদিন আফসোস করতে করতে কি অবস্থা তাদের হবে যারা ইসলামী দুঃশ্মনী করে তাদেরকে আরবি ভাষায় আরব দেশে এই কোরআন দিয়ে আবুজাল আবুল হাবদেরকে বোঝানো হচ্ছে কিন্তু এর বক্তব্যটা সারা দুনিয়ার মানুষের জন্য পর্যন্ত থাকবে যে তাদের সামনে এমন তারা যেন ওই দিনের জন্য রেডি হয়ে যায় হেনবি এই যে আপনাকে এত কষ্ট দিচ্ছে এই জাহিলি সমাজের লোকগুলো আমি তাদেরকে অনেক জায়গায় বলেছি যে আল্লাহ নবীর কথা না শুনলে আমার দিনে না আসলে আমি শাস্তি দেব দুনিয়াতে আজাব দিতে পারি আখেরাতে দেই আমি বারে বলে আসছি তারা বলে কই তো আপনারা এত শাস্তির খবর এতদিন ধরে তো ইমান আনি নাই কই আপনার রব তো কিছুই করতে পারেনাই এখন নবীকে রিহম সাল মাঝে মধ্যে একটু হেজিটেশনে পড়ে যান একটু ওনার কাছে উত্তর দিতে কষ্ট হয়ে যায় তারা আমাকে চ্যালেঞ্জ করতেছে কই তোমার রবের আজাব আল্লা বলেন আমি চাইলে দেখাইতে পারি কোনো কোনো সমী দেখিয়েছেন আবু জাহারের মৃত্যু কোথায় হয়েছে যুদ্ধে আবু আহাবের মৃত্যু হয়ে গেছে এই সংবাদ শুনে তার হাট হাট এটাকে মারা গেছে আর কিছু কিছু আও না অথবা আপনাকে দেখব যে সবার শাস্তি হয় নাই হয়তো আপনি তার আগেই মরে গিয়েছেন সবার শাস্তি দেখতে পারেননি এমনও হতে পারে আমরা তো দুনিয়াতে কোনো কোনো জালিমের শাস্তি দেখেছি কোন কোনো জালিমের শাস্তি এখনো দেখিনি এখন মনে যায় হারে এই জালিমটা যদি আমার জীবন থাকতেই আল্লাহ শাস্তি দিতেন কি যদি মজা লাগতো কেন আল্লাহ দেন না এই যে দেখেন আমাদের সঙ্গে ওই সময়ে রিলেশন আছে কোরআনটা জীবন্ত কোরআন শুধুমাত্র ওই সময়ের কাহিনী নয় আমরা এই সময় পরিস্থিতি এখন মোকাবিলা যদি করি তাহলে আমাদের জন্য এখানে মেসেজ আসে আরে তুমি চাইলেই আমি দিয়ে দেব ওই মুহূর্তেই তাহলে তোমার এখানে ঠিক থাকবে আমি পারি তুমি বিশ্বাস কর আর আমি যদি এখন না দেই সে মোরে যায় একবারে টান দিয়ে আখেরাতে সব জাহানি তাকে বুঝাইয়ে দেই তাহলে কি আমাদের এখানে থাকতে হবে না তাহলেও থাকতে হবে যে আমার আল্লাহ পারেন আমার আল্লাহর কিছু লোককে দেখেন কতদিন তারা এরকম করতে পারে নমরুদ হ্যাঁ কারুন ফেরাউন কৌম কমেলুত হ্যাঁ কমে সামুদ তাদেরকে আল্লাহ তালা সময় দিয়েছেন না বেশ কিছুদিন দুশ্মনী করার সঙ্গে সঙ্গে একশন হয় নাই এগুলো লেসন লাগছে মুসলমানদের জন্য যে দুশ্মনী করে অথচ তাদের সব কিছু ঠিক চলছে মনে হয় যেন তাদের ক্ষমতা কোনো দিন শেষ হবে না তারা মানে আল্লাহর কাছ থেকে ইজারাদার পেয়ে গেছে দুনিয়ার আল্লাহ তালা পরীক্ষা করেন কাউকে নগদ ধরেন কাউকে দশ বছর পরে ধরেন কাউকে বিশ বছর পরে ধরেন কাউকে মৌতের সময় ধরে একেবারে সঙ্গে ধরে যাহার নাম শাস এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে আমার কাছে আসতেই হবে তাদেরকে ফেরাউন যদি বলে আমি যাবো না আল্লাহর কাছে দেখি আল্লাহর কত ক্ষমতা আছে এরকম বলার কোন ক্ষমতা ছিল এই জমানার ফেরাউল্লাহ যদি বলে যে আমাদের দর্ন নেই আল্লাহর কাছে যাওয়ার এত ক্ষমতা আমাদের আছে সমস্ত কিছু আমাদের কন্ট্রোলে আছে অতপর তারা মানে করবে সাক্ষীটা কি নাই এগুলো তো সব গোপনে করে ফেলেছি কেউ আরো পায় নাই কথা কিভাবে হয়েছে কত অ্যাকশন হয়েছে কত মানুষের জীবনকে এমন ভাবে শেষ করে দেওয়া হয়েছে কেউ নাই কোনো সাক্ষী নাই কোনো প্রবণ নাই সুমল্লাহু শাহিদুল আল্লাহ সাক্ষী হয়ে আছেন আল্লাহ আল উ যা কিছু তারা করে যাচ্ছে সাক্ষী প্রত্যেকটি উম্মতের জন্য প্রত্যেকটি জেনারেশনের জন্যে প্রত্যেকটি মানব গোষ্ঠীর জন্য রাসুল আছে যুগে যুগে আল্লাহ তালা নবী রাসুল পাঠিয়েছেন নবী মোহাম্মদ সাল্লি ইসলামের আগে এরকম প্রায় প্রত্যেক জেনারেশনে নবী ছিল কোন সময় এই রসুলের পেগামকে এই রসুলের মিশনকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ইমত পালন করতে বলা হয়েছে তারা পৌঁছিয়ে দেবে যাতে করে দুনিয়ার মানুষ না বলতে পারে কোথায় ইসলাম ছিল আমরা তো কোনোদিন ইসলামের পাই নাই কাজেই অ মুসলিমরা আল্লাহ দাবি করবে যে আল্লাহ আমাদেরকে খামাকার শাস্তির জানতেই পারিনি এই কথা যেন মানুষ বলতে না পারে সবার জন্য আল্লাহ আখিরে এবং পৌঁছানোর জন্য নবীর পরে এই উন্মতের দায়িত্ব হচ্ছে লোকদের কাছে দিনের খবর পৌঁছিয়ে দেওয়া তুমিন তোমার হচ্ছ সবচেয়ে সেরা উম্মত জাতি তোমাদেরকে মানুষের কাজের জন্য ব্যবহার করা হয়েছে বের করা হয়েছে কাজ করো তা তা এই হক কত রকম আদায় করেছি তাদেরকে জিজ্ঞাসা করবে আমাদেরকে জিজ্ঞাসা করবে কিনা এই দায়িত্বের ব্যাপারে আমরা কে কে দায়িত্ব পালন করি বলেন অন্যদের কাছে দিনের দায়িত্বে পৌঁছে দেওয়ার জন্য দাওয়াতি কাজের সঙ্গে কারা কারা জড়িত আছি চিন্তার বিষয় যদি এই বাইরে কেউ থেকে থাকি হয়ে যাবো আমি যে বলেছিলাম আমার নবী রেখে দিনের কাজ তোমরা করবে কে কে থাকে যাদের কাছে মিডিয়া টিডিয়া কিছু তাদের কাছে ছিল না তাদের ব্যাপারে অবশ্য আরেকটা খবর আল্লাহ তালা পুরানো পাকে দিয়েছেন ওমা কুন্না আমি এমন কোন মানুষকে শাস্তি দেব না কুফরির কারণে যা যাদের যতক্ষণ তাদের কাছে রসুল না পাঠিয়েছি বা রসুলের মেসেজটা ইসলাম পৌঁছানোর ব্যবস্থা না হয়েছে কোনো খবর না পেলে তাদেরকে আমি শাস্তি দেব না কেন ইমানি কিন্তু এক জায়গায় তারা তারা ঠেকবে কেউ কেউ যদি সে কোনো ইবাদত করে নেই কারো আল্লাহর ইবাদত কেমনে হবে সেটা সে শিখে নাই আর অন্য কোন সেরকম করে নাই এমনি নিউট্রাল ছিল তাকে আল্লাহ ছেড়ে দেবেন কিন্তু যে ব্যক্তি ইসলামের খবর পাই নাই কিন্তু অনুগুলো মূর্তির পূজা করেছে চন্দ্রের পূজা করেছে সূর্যের পূজা করেছে তাকে আল্লাহ ছাড়বেন না তাকে আল্লাহ বলবেন ঠিক আছে তুমি আল্লাহর খবর পাওনি কিন্তু এইগুলা যে তোমার মা এই খবর কেমনি পেলা এটার কাছে তোমার কি খবর আছে বলো তোমার কাছে কি প্রমাণ ছিল তখন তারা আটকে যাবে তখন আজাব থেকে বাঁচতে পারবে না যখন তাদের কাছে রাসুল এসেছিল এবং তারা কবুল করেছে কি করেনি আমল করেছে কি করেনি এইগুলা আল্লাহ তালা তখন কেমতের দিন এর ভিত্তিতে ফায়সলা করবেন কদিয়াবাই নাহুম বিল কাস্ত ইনসাফ এর সাথে ফায়সলা করবেন আল্লাহ কোন ফাইসলা বহির্ভূত কোন কাজ তিনি করবেন না ইনসাফের যে ক্রাইটেরিয়া আছে ইনসাফের প্রিন্সিপাল আছে এগুলাকে আল্লাহ পরিপূর্ণভাবে মেনটেন করে ফেসলা করবেন যাতে কেউ জুলুমের শিকার না হয়ে যায় আল্লাহর কাছেও দুনিয়ার কোর্টের মধ্যেও যদি দুনিয়ার বিভিন্ন সিস্টেম আছে বিভিন্ন দেশে তারা যদি ইনসাফ কায়েম করতে চায় পরিপূর্ণভাবে ইনসাফ কায়েম করতে পারে দুনিয়া কি সমস্ত কোর্টে হান্ড্রেড পারচার পাবেন কিচ্ছু না গালি গালাস করেছে আর যদি এখন আপনার হাত একটা কেটে ফেলো এটার সাক্ষী প্রমাণ পাওয়া যায় এটার বিচার হবে তাহলে যে মানুষ কত রকমের কষ্ট দেয় জুলুম করে কত রকমের স্বামী স্ত্রীকে জুলুম করে স্ত্রী স্বামীকে জুলুম করে করে কিনা এগুলো হয়ে এগুলোকে কোর্ট কাছারি সব বিচার হয় আর দরবারে বসলে দেখা যায় দুইজনের কথা শুনতে শুনতে কে যে দোষ করেছে বোঝাও মুশকিল খালি আরেকজনকে ব্লেম করে তারপর বিচার করা মুশকিল তাহলে বুঝাই গেল যে আল্লাহ তার আকাশে যে বিচারটা হবে লা কেউ কোন রকমের একটু সামান্য তার বিচারের কমতি হতে পারে না প্রত্যেকে একদম পাওনা ঠিক মতো বুঝে পাবে ঠিক মতো বিচার হবে আল্লাহর পক্ষ থেকে সঠিক ফেও কাউকে কষ্ট দিলে কতটুকু দিয়েছে কে কার কতটুকু হেল্প করেছে সব কিছু সুন্দর মতো বিচার হয়ে যাবে তারা আবার চ্যালেঞ্জ করে কাফের গন বলে কোন দিন তোমার ওই সমস্ত ওয়াদা যে একেবারে কেমত হবে হাসর হয়ে যাবে সবকিছু হয়ে যাবে অথবা তোমার আল্লাহর কথা না শুনলে এমন গজব দিয়ে হালাক করে দিবে কই সেবাদী হও এখন নবীমস্লা চ্যালেঞ্জ করতেছে উনি চ্যালেঞ্জের জবাব কি দিবেন আল্লাহ তারা জবাব শিখিয়ে দিচ্ছেন ওনাকে শোনেন জবাব দেন এইভাবে আল্লাহ আপনি বলে দিন আমি আমার নিজের জন্য কোনো ক্ষতি করার আজাব নিয়ে আসার অথবা আমার নিজের কোন উপকার করার এগুলোর নিজের জন্য আমার হাতে জন্য আমার আল্লাহ যা চাবেন যখন যতটুকুন চাইবেন ততটুকুন সেই সময় সংগঠিত হবে এগুলোর মালিক আমি না এগুলার মালিক কে আল্লাহ কাকে কখন শাস্তি দেবেন সে দায়িত্ব আল্লাহ তালা কাকে কখন ধরবেন সে দায়িত্ব আল্লাহ তাল্লাহ এই জন্য আমরা যতই চাই না কেন অমুককে আল্লাহ যদি এই বছরই শেষ করে দিতেন আলহামদুলিল্লাহ কত মনে চায় কিন্তু অমুককে আল্লাহ যেদিন হুকুম হবে সেদিনই আল্লাহ তাকে ধরবেন তার আগে আমরা যতই মানে চাই আমাদের কথা দোয়া করতে পারি যে আল্লাহ মজলুমকে সাহায্য করো জালিমকে নিপাত করো দোয়ার ব্যাপারে আল্লাহ আপত্তি করেন নাই দোয়ার করেন আপনি সবাবও পেয়ে যাবেন কিন্তু আপনি কোলে আল্লাহ শুনতেই হবে আল্লা কিছু ফায়সালা আছে সেটা পরে আসছে আসছে হ্যাঁ কথা এখনই আসছে প্রত্যেকটি ব্যক্তির প্রত্যেকটি কমের একটা টাইম ঠিক করে দেওয়া আছে নাকি নাই আছে আপনার কতদিন বয়স আছে ঠিক করা আছে কিনা মজরুমের বয়স কতদিন ঠিক করা আছে জালিমের বয়স কতদিন ঠিক করা আছে আমার কাছে মেনে নিতে হবে তো আমরা দোয়া করলে কি আল্লাহ একটু আগাবেন না এ প্রশ্ন আসতে পারে আসতে পারে এটা কোনো কোনো সময় এক্সট্রা অর্ডিনারি আল্লাহ তালা কনসিডার করেন সে খবরটা এসেছে আল্লাহর লিখিত গুলো যেগুলো করে রেখেছেন এগুলো সহজে নড়ে না দোয়ার মাধ্যমে নড়ার সম্ভাবনা আছে তো কাজে না হয়ে দোয়া করতে পারে বান্ধব কাজেই যখন তাদের নির্দিষ্ট সময়টি চলে আসবে নির্ঘাত চলে আসবে তখন এক ঘন্টা আগেও আসবে না পরেও আসবে না একটু আগেও না এক মিনিট আগেও না এক মিনিট পরেও না আর এটা কেউ ঠেকাতে পারবে না তোমরা কি দেখেছ যদি তোমাদের কাছে হঠাৎ করে রাতের বেলায় যখন ঘুমিয়ে আছ অথবা দিনের বেলায় যখন তোমরা খেলাধুলা কার্যক্রমে দৌড়াদ আছো ওই সময় যদি চলে আসে ক্রিমিনালরা অপরাধীগুলো দুষ্কৃতিকারী গুলো বলেন। যখন ভূমিকম্প চলে আসে তখন কি মানুষ দৌড়ে কোন জায়গায় পালনের রাস্তা পায় গত বছর না দুই বছর আগে যখন হয়ে গেল গভীর রাতে এমন ভূমিকম্প হলো কত হাজার লোক মারা গেল পালিয়ে দৌড় দিয়ে কোন দিকে যাওয়ার কোন ব্যবস্থা আছে আ নাকি যখন তোমাদের উপরে হঠাৎ করে আল্লাহর এই ধরাটা পাকড়াওটা এসে যাবে এরকম আজাব ছাড়াও প্রত্যেকটি মানুষ যখন ওই সময় মৃত্যুর সময় চলে আসে যখন তাকে পাকড়াও করা হয় যখন তোমার উপরে এরকম কিছু ঘটে যায় আমান তুমি বিহি তখন তুমি ইমান আনতে চাও বলো যে আমি ইমান এনে ফেলেছি ফেরাউনের মতো শেষ মুহূর্তে তখন আল্লাহ তালা কি বলবেন তাকে আল্লাহি তাস্তা এখন এখন তোমার খবর হয়েছে এখন ইমান আনতে চাও এর আগে তুমি বলেছিলে না যে কই তোমার আল্লাহ রাজাব আল্লা পাকড়াও তোমার আলো না বলেছেন তোমার পাকড়াও তোমার কথা বলেছিলে ওগুলা খুব তাড়াহুড়ু করে আসতে চেয়েছিল ওইগুলা যে আনো না দেখি তোমার মুরাদ থাকলে আদাব নিয়ে আসো নদী এই মৃত্যুর সময় ধরা শেষ নয় এরকম দিয়ে শুধু শেষ নয় অতপর তাদেরকে তখন বলা হবে আজাবের মজা নিতে তোমার এই শুধু হঠাৎ করে ধরা এই কষ্টটাই এনাফ না এটা তো মৃত্যুর কষ্ট মাত্র এরপরে কি আছে তোমার জন্য দীর্ঘস্থায়ী যে জিনিস কোনদিন শেষ হবে না কিছু কামাই করেছি সারা জীবনব্যাপী তোমাদের কর্মের প্রতিদান নিতে কর্মের পাওনা নিতে রেডি হয়ে চলে আস এখন তোমার সেই টাইম এসে গেছে আপনাকে বার বারে কনফার্ম করে জিজ্ঞাসা করে যে এই যে আপনি এই সমস্ত নবুয়তের দাবি করেন কোরআনের দাবি করেন ওয়াহ দাবি করেন এগুলো আসলে হক নাকি তার মানে হক নয় তারা এটা দাবি করে আপনি ঘরে বানান ওহিনাজ হয়েছে বলে দাবি করেন তারা এটাকে হক হিসাবে কবুল করে না আপনি বলেন কুল অবশ্যই আমার রবের কসম আমি যা কিছু বলছি এটা হক আমি কখনো মিথ্যা নবুয়ের দাবি করিনি হক ও হয়েছে আরো বলে দেন তোমরা চাইলেই এই নবুয় থামাতে পারবে না ওয়াহিকে থামাতে পারবে না কোরআন নাজিল হওয়াকে বন্ধ করতে পারবে না তাদের মনে না চাইলেও কোরআন কমপ্লিট হয়েছে আলিয়াওয়া আকমাল তুন আকুম আল্লাহ করে দিয়েছেন কেউ কেউ বলবেন মদিনে তো দিন ইসলাম কায়েম হয়েছে গালেব হয়েছে বোঝা গেছে মক্কা লোকেরা পরাজিত হয়েছে এখন ইসলামের যা দুরবস্থা এখন তো আল্লাহ তালা কই কি আছে এখন তো দেখা যায় দিনের অবস্থা একেবারে দুর্বল মুসলমানদের কপাল খারাপ তাদের কর্মের কারণে আল্লাহ সাহায্য থেকে বঞ্চিত আছি কিন্তু একটা দিন হিসাবে যে দিনটা সত্য যে দিনের মধ্যে কিছু আছে সেই দিনটার নাম কি বাকিদেরকে জিজ্ঞাসা করেন তাদের দিনের খবর কি প্রশ্ন করেন দিনের ব্যাপারে বলে যে না আমি এগুলো বিশ্বাস করে চলি না তারা নিজেরাই কনফিডেন্স নাই সেদিন যদি সমস্ত যে নফস গুলো করেছে মানুষকে জুলুম করুক আর নিজের উপরে কি গুনা করে আল্লাহর এই জন্য আমরা দোয়া করি কি আল্লাহ ইনি জলতে না হুলুম করেছি তো যারা এরকম অনেক জুলুম করেছে গুনা করেছে আল্লাহ দিনের দুশ্মনী করেছে এই এইসবগুলো লোক তারা চাইবে সেদিন যদি সম্ভব হয় জমিনে যা কিছু আছে তার নিজের সম্পত্তি হোক আর গোটা দুনিয়া সবটা দিয়ে হোক যদি দেওয়া যায়। যায়। নিজেকে মুক্ত করা এগুলো মুক্তিপণ দেওয়া যায় দিয়ে কোনো রকম মুক্ত করা যায় কিনা আল্লাহর কাছে হাসরের দিন চাইলে কি মুক্তি করার ব্যবস্থা আছে মুক্তি করার ব্যবস্থা এই দুনিয়াতে মুক্তি পাওয়ার নিশ্চয়তা আমল করার সুযোগ এখন মৃত্যুর পরে মুক্তি পাওয়ার জন্য নতুন করে কোন কিছু করার সুযোগ নেই যখন তার আদাব দেখবে হাই রে আফসুস এখন আসারু বলা হয়েছে গোপনে গোপনে আফসুস করবে জালিমদের মধ্যে দুষ্কৃতিকাদির মধ্যে আল্লাহ দুশ্মনদের মধ্যে যারা বেশি লিডিং পর্যায়ে ছিল লিডার যে সমস্ত বাহিনী ছিল তারা করবে যে এখন আফসোস করেন কেন কত না ক্ষমতা দেখেছিলেন আমাদেরকে ব্যবহার করছিলেন এই ভয়ে এই লজ্জায় আফসোস করতে করতে নিজে আসার উন্নয়া গোপনে লুকিয়ে লুকিয়ে এত আফসুস করবে অন্য আয়াতে এসেছে জালিম সেদিন দুঃখে কষ্টে নিজের হাতের মধ্যে এরকম করে কামড় দেবে নিজের হাতের মধ্যে আফসোস করতে কামড় দেওয়া দুনিয়ার মধ্যে কখন ঘটে এরকম কি ঘটে সহজে কোন নিজের আগগুলো কামড় দেয় হ্যাঁ কি করলাম আমি আফস করতে করতে খুব রেয়ার কে সময় চূড়ান্ত পর্যায়ে গেলে কেমতে দিন কোন পর্যায়ে গেলে আপনার হাতের মধ্যে কামড় দিয়ে হাত ছুঁড়িয়ে ফেলতে চাইবে নিজে কি করেছি আমি কিভাবে আমাকে এত জঘন্য খারাপ রাস্তায় নিয়ে গিয়েছিলাম কেন আমি আল্লাহর বিদ্রোহী হয়েছিলাম সেদিন তাদের মধ্যে বিচার হচ্ছে ইনসাফ আল্লাহ মনের সাবধান আকাশ জমিনের সমস্ত আসল ক্ষমতা কার হাতে আল্লাহ লোকদের হাতে কিছু ক্ষমতা আছে এটা আল্লাহ দিয়ে কিছু পরীক্ষা করেন বান্ধব কি করে দেখি ক্ষমতা আল্লাহর উলমুল আপনি বলে দেন সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে আল্লাহ সমস্ত কিছু ক্ষমতার কর্তৃত্বের অধিকারী কাউকে কাউকে কখনো কখনো তিনি ক্ষমতা দেন আবার ক্ষমতা থেকে ছিনিয়ে নিয়ে এসে তাদেরকে করে দেন সবকিছু আল্লাহ তালার হাতে আলটিমেট ক্ষমতা এই ক্ষমতাটা হাসরের ময়দানের মতো আল্লাহ তালা এখন ব্যবহার করেন না মানুষকে এই দুনিয়াতে এভাবে ব্যবহার করেন না আল্লাহ তালা কিছু সুযোগ দেন দেখি না সে সংশোধন করে কিনা দেখি না সে শিক্ষা গ্রহণ করে কিনা কিন্তু হাসরের ময়দানে আর আল্লাহ এই ক্ষমতা স্বাধীনতা একটু সময় অবকাশ সুযোগ দেবেন না আলা হাক কাজে সাবধান সবাই বলে খেয়াল করো আল্লাহর কথা প্রত্যেকটি কথা ওয়াদা যা তিনি বলেছেন সবগুলো হাক সবগুলো ঘটবে কিন্তু তাদের অধিকাংশই এই জিনিসটা বুঝে না বুঝতে চায় না স্বীকার করে না জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন এবং তার কাছে তোমাদেরকে সবাইকে ফেরত যেতে হবে হে লোকেরা শুনো মানব জাতি তোমাদের কাছে তোমাদের রবের কাছ থেকে এসেছে। থেকে আমরা ওয়াজ করে যেখানে শিক্ষণীয় কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মা ওদা আল্লাহর পক্ষ থেকে নসিহাত ওয়াজ নসিহাত আমাদের জন্য ভালো ভালো কথাগুলো উপদেশগুলো আল্লাহ তালা কোরআনে দিয়েছেন তোমাদের কাছে এই কোরআন এসেছে হিসাবে ওয়াজ হিসাবে মির রবিক আর কি কোরআন শেফাফি সুদূর অন্তরের মধ্যে যত রোগ আছে সবগুলোর শেফা হচ্ছে কোরআন অন্তরে কি কি রোগ আছে কুফর আছে সেরেক থাকতে পারে মোনাফি কি থাকতে পারে ডিস অনেস্টি অসততা প্রতারণা হিংসা বিদ্বেষ দুশ্মনী এই সব রোগের ঔষধ হচ্ছে কোরআন দিলের রোগের ঔষধ ওয়াহুদায় এবং হেদায়াত কোরআন হচ্ছে মানুষকে সঠিক রাস্তা পথের নির্দেশনা দেয় তোমার যাবতীয় জীবনের কর্ম কেমন হবে কোন কাজ কিভাবে করবা এসবকিছুর সুন্দর গাইডেন্স ও রাহমা আর মোমেনের জন্য রহমা তলমিন মোমেনের জন্য কোরআন হচ্ছে রাহমা কোরআন যত আমার ভিতরে থাকবে ঢুকবে কোরআনের কথা যত শুনবো তত আমার ভিতরে এই জিনিসগুলো আসবে আমার অন্তরে শেফা ঢুকবে আমাকে আল্লাহ হেদায়ত দিবেন আমার অন্তরে রহমত চলে আসবে আমি আল্লাহ রহমত পেতে থাকবো কোরআন থেকে কত দূরে থাকা দরকার তাহলে কোরআনের কাছে চলে আসতে হবে কোরআন চর্চা করতে হবে এই কোরআন তেলাওয়াত থেকে শুরু করে ওসমানহু বলেছেন তোমাদের যদি জ্ঞান বুঝতে থাকতো হে উম্মত ম্যা সাবেই তুমিন কোরআন কে বলতেনা যে আমি অনেক কোরআন পড়েছি জীবনে এই কথা বলতাম না কারণ যত পড়বে মোমেন্ট মনে হয় আমার আরো পড়া দরকার কোনদিন বলবেন যথেষ্ট পড়া হয়ে গেছে ঠিক রাখার জন্য তারপরে দিন এতদিন বলবেন একটু যদি পড়তাম তা আমরা কতদূর পড়ি বলেন রামাদানে খতম করি আর এখন মাঝে মাঝে দুই চার পৃষ্ঠা পড়ি তাও সব দিন বোধ হয় না এরকম যদি ভাব হয় তাহলে আমাদের ভিতরে কোরআন কম ঢুকলো, হেদায়েত কম ঢুকবে রহমত কম ঢুকবে এ শুধু তেলাওয়াতের উদ্দেশ্য নয় এ তেলাওয়াত যেমন একটা এবাদত এটা ঠিক পাশাপাশি কোরআনকে বুঝার জন্য অনুধাবন করার জন্য আমলি জিন্দিগিতে নিয়ে আসার জন্য কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা কি বক্তব্য দিয়েছেন আল্লাহ সেগুলিকে আমল করার চেষ্টা করা তাহলে এই যত কোরআনের সঙ্গে আমরা জড়িত হব তত আল্লাহ তালা আমাদেরকে শেখা দিবেন আমাদেরকে হেদায়ত দিবেন আমাদেরকে রহমত দিবেন। শেফা এখানে লেমাফিস অন্তরের মধ্যে যা কিছু আছে মানসিক রোগগুলোর এই জন্য যারা বিভিন্ন রকমের মানসিক টেনশনে থাকেন পেরেশানিতে থাকেন এবং ডিপ্রেশনে আছেন অনেক ওষুধ খাওয়া লাগে কিন্তু এইগুলোর সবচেয়ে বড় ওষুধ কোনটা কোন আন এই যাচ্ছে যত রকম মানসিক রোগ আছে সব বড় ঔষধ হচ্ছে কোন আন হ্যাঁ যদি মানুষ আর একেবারেই এটা কাজ করে না শেষ মাথা ওষুধ নিতে হবে ওষুধ বন্ধ করতে বলা হয়নি কিন্তু আসল ওষুধটা হচ্ছে কোরআন বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে মানুষের রোগের বড় ওষুধ টেনশন ঘুমাসা কি করি সমস্যায় আসি বড় দুঃসংবাদ এসেছে মছিবতের খবর এসেছে আমার স্বামী স্ত্রীর সমস্যা যাচ্ছে আমার ছেলে মেয়ে কথা শুনে না এই পেরেশানি দূর করি কেমনি তাহলে কি করতে হবে বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে অনেকে বলেন তেলাওয়াতে বেশি ফায়দা নাই অর্থ বুঝে পড়লে এটাই মোটামুটি ফায়দা হয় এই কথাটা ঠিক নয় এটা মিথ্যা কথা তেলাওয়াতের মধ্যে ফাইদা তবে শুধু তেলাওয়াতের সীমাবদ্ধ না রেখে অর্থ বোঝার চেষ্টা করার দরকার আছে না নাই অবশ্যই আছে কারণ এখানে তো অনেক বক্তব্য আল্লাহ মা ওই দিয়েছেন আমি যদি বুঝি না কোরআন কি বলেছে তাহলে আমি ও আজ শিখবো কেমনি নিবো কেমনি কোরআন থেকে যেটাই করতে হবে তা আমাদের মধ্যে কিছু লোক আছে কোরআনপন্থী তা শুধু কোরআন পড়বে জীবনে অর্থ পড়বে না আবার কিছু লোক আছে ভালো ওনারা বোঝার চেষ্টা করেন বলেন যে আরে আপনারা তেলাওয়াত করেন এটা বেকার এটাও ভুল দুইটাই ভুল ভালো মমিন এই যে এতক্ষণ কোরআনির কথা হলো ইসলামের কথা হলো হৃদায়তের কথা হলো হে নবী আপনি বলে দেন এগুলা আল্লাহর একান্ত অনুদান আমাদের প্রতি এবং তার রসমত যে এগুলো আমরা পেয়েছি আমরা ইসলামের রাস্তায় এসেছি কোরআনকে ধরেছি নবীর উপর ইমানে এনেছি এগুলা সব আল্লাহ রহমতে সম্ভব হয়েছে এটা এমন এক নিয়ামত এটা পেয়ে ফাবে তাদেরকে বলেন এই মুসলমানরা এগুলো পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে যায় তারা যেন এগুলো সেলিব্রেট করে যে আল্লাহ আমি এত নিয়ামতের অধিকারী সৌভাগ্যের অধিকার আমি কোরআন পেয়েছি আমি ইসলাম পেয়েছি আমি ইমান থেকে মাহরুম হইনি এটা তারা এত খুশি হয়ে যাক হুয়াখাইরুমা ইজমাউন যে এটা এত বড় দৌলত এত বড় নিয়ামত সারা দুনিয়ার মানুষ যা কিছু তারা জোগাড় করেছে জমায়েত করেছে শক্তি ক্ষমতা এটম বম টেকনোলজি অস্ত্রশস্ত্র শস্ত্র টাকা পয়সা ইন্ডাস্ট্রি সমস্ত ডেভেলপমেন্ট করে চাঁদে পর্যন্ত যাচ্ছে এই গুলার তুলনায় এই কোরআন পাওয়া সবচেয়ে বড় সৌভাগ্য কি আছে কোন রকম বাংলাদেশের মানুষ জিজ্ঞাসা করেন আরে কোন রকমের লন্ডন দাঁড়িয়ে পারলে না খুশি খবর হয় আমেরিকা দাঁড়াতে পারলে খুশি হওয়ার খবর এই কোরআন তো এটা এইটা কোন খুশি হওয়ার জিনিস হলো নাকি তাদের কাছে আর কোন কথা আছে যেটা বললে লোকেরা ইমানামবে আমরা মোমিনরা কোন কথা বললে ইসলাম যে আমাদের জন্য কত বলেন আর কেমনি বুঝবো বলেন আর তোমরা কি দেখেছ যে তোমাদের জন্য তোমার রব যে সমস্ত রেজক দান করেছেন আমাদের রেজেক কে দিয়েছেন কাফেরদের রেজেক কে দিয়েছেন সমস্ত মখলুক রেজেক জেনে দিয়েছেন আল্লাহ যে রেজেক আল্লাহ তোমাদেরকে দান করেছেন এখন সেখানে তো আল্লাহ রেজেকের মধ্যে সব তো হালাল করেন এই হালাল হবে না দুনিয়ার মানুষ আছে আরোবরা অমুক জানোয়ার খাওয়া যাবে না তাকে তারা তাদের মামুদের জন্য করে দিয়েছে বিভিন্ন রকমের কল্প কাহিনী বানিয়েছিল হালাল কে হারাম হারাম হালাল আল্লাহ বলেন আপনি বলে দিন আল্লাহ কি তোমাদেরকে পারমিশন দিয়েছেন অথরিটি দিয়েছেন যে তোমরা নিজেরা ঠিক করবা কোনটা হালাল কোনটা হারাম এটা তো দায়িত্ব আল্লাহ তো দিন থেকে কোরআন হাদিস থেকে এই এই দলির প্রমাণ দিয়ে সাবিত হবে কোনটা হালাল কোনটা হারাম তালার ব্যাপারে নিজেরা অন্যায় যে আল্লাহ এটা হালাল করেছে না হারাম করেছে কেয়ামতের দিন কাফেরদের কি অবস্থা হবে সেদিন তাদের কেমন লাগবে তারা কি ভাবছে তখন আল্লাহর কাছে নিয়ে আসা হবে কে বলেছিল ঐটা হালালকে তুমি হারাম করেছ আর হারামকে তুমি হালাল করেছ তখন কি অবস্থা হবে দিন? কেমন করুন আল্লাহ তালা মানুষের জন্য যে কত দয়া করেন তাদেরকে কত অবদান দিয়ে আল্লাহ তালা ধন্য করেছেন কত ন্যামও দিয়ে ভূষিত করেছেন কিন্তু অনেক মানুষ এগুলো পেও শুকর আদায় করে না কিরকম শকর আদায় করি আমরা নিজেরা কদুর করি চিন্তা করেন আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি আল্লাহ তালা আমাদেরকে কতগুলো নিয়ে আমার দিয়েছেন বলেন তো অসংখ্য অগণিত কিন্তু যে পরিমাণ শকর আদায় করা দরকার সেই পরিমাণ শোকর আদায় করেছি ফেরেস্তাগণ কিভাবে আল্লাহর ইবাদত করেন তারা আল্লাহর ইবাদতে প্রতিটি মুহূর্ত ব্যয় করেন তাদের খাওয়া দাওয়া তো নাই এত ইবাদত করার পরেও তারা মাঝে মধ্যে বলেন শোভা নাকা মা আবাদ নাক হাক্কা ইবাদাত আল্লাহ আপনি কত পবিত্র আপনার এবাদতের হক আমরা এখনো আদায় করতে পারলাম না দিন রাতে করে ইন্না আলিল বিহী এত ইবাদত করে বলে শোভানাকা আল্লাহ আপনি কত পবিত্র মা আবাদ নাক হাক্কা ইবাদাত আপনার ইবাদাতের হক আমরা এখন আদায় করতে পারলাম না আর আমরা কি ইবাদত করি কি শকর করি কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তোমরা যা কিছু যে অবস্থায় থাকো আল্লাহ নবীকে বলছেন যে আপনি যে অবস্থায় থাকেন ওমে তাতলু মিন হুমিন আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তা মালুমিনা তোমরা যখন কোন কাজে কে কখন ব্যস্ত আছো সবকিছু আমরা সবকিছুর ব্যাপারে সাক্ষী হয়ে আছি সবকিছু লেখা হয়ে যাচ্ছে আমরা সবকিছু ওয়াচ করছি দেখছি কোনো কাজ আপনি এখন কোন দিকে তাকিয়ে আছেন আপনি এখন কি করছেন আপনি এমনকে কি চিন্তা করছেন এই খবর আল্লাহ তালার আছে কিনা ই আলিম বিদাত অন্তরে কি আছে এটার খবর পর্যন্ত আছে তাহলে কাজে সাবধান প্রত্যেকটি কথা লেখা হচ্ছে প্রত্যেকটি আমল লেখা হচ্ছে যে আপনার রবের কাছ থেকে যারা পরিমাণ সরিষা পরিমাণ জিনিস অনুপরিমাণ পরমাণু পরিমাণ জিনিস তার কাছ থেকে অদৃশ্য নয় গায়েব নয় অজানা নয় থেকে আরো ছোট কিছু থাকলে বা এই চেয়ে বড় বিশাল কিছু থাকলে ইতাব সবগুলো শুধু আল্লাহ জানা নয় এগুলো সবগুলো একটা কিতাবের মধ্যে লেখা আছে রেকর্ড বুক আছে একদম রেজিস্টারের মধ্যে লেখা আছে সবকিছু কোন কারণ নাই এতক্ষণ আল্লাহর দুসমানদেরকে থ্রেট দেওয়া হয়েছে তাদের সামনে কি পরিস্থিতি আসছে এগুলো শুনে যারা আল্লাহর নেক মোমেন মু হতাশ হয়ে যায় না। আশার আলো না পায় যদি তারা যদি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় তাদেরকে আল্লাহ এখন সুসংবাদ দিচ্ছেন এই দুষ্কৃতিকারীদের মোকাবিলায় যারা সত্যিকার ইমানদার হয়েছে আল্লা পর্যায়ের গিয়েছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা গ্রস্ত হওয়ার কোন কারণ নেই দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন খাও ফুল কোনো ভয় নেই আর ইহজানুন জানেন দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই দুটোর কিন্তু দুটো অর্থ আছে যে ইনার কি হবে সেটা নিয়ে আর দুশ্চিন্তা নেই সব গুণাল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে ভবিষ্যতের জন্য আল্লাহ তালা গ্যারান্টি দিচ্ছেন অতীতের খবরও আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তোমাদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হওয়া লাগবে না যারা তাওবাক করেছে আগে গুনা করলেও এখন বাড়িয়ে দিয়েছে নেত অর্জন করছে তাদের জন্য কোনো ভয়ের কারণ নেই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই তারা কারা কারা আল্লাহর অলি হয় যারা ইমান আনে এবং যারা তাকুয়া অর্জন করে ইমান আনে তো বুঝলাম ইমানটাকে মজবুত করার লাগে শুধু এই আমি মুসলিম এ কথা বললেই যথেষ্ট না ইমানের লেভেল হাই লেভেলে পৌঁছতে হয় আর তাদের মধ্যে তাকুয়া থাকে তাকুয়া কি জিনিস তাকুয়ার মধ্যে দুটো জিনিস আছে একটা হলো আল্লাহ তালা যা কিছু হুকুম করেছেন সেগুলো করতে থাকে আর আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করে না দূরে থাকে আল্লাহ হুকুম করেছেন এগুলোর কয় লেভেল আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম যেটা সেটা নাম কি ফর্জ দুই নম্বরের নাম কি তিন নম্বর নাম কি সুনতের মধ্যে আবার দুই ভাগ আছে সুনত মোয়াদা সুন তারপর এই তারা সবগুলো করার চেষ্টা করে এগুলো হুকুমের ভিতরে পড়ে আর যেগুলো আল্লাহ নিশিদ্ধ করেছেন সেগুলোর মধ্যে একদম সাংঘাতিক শক্তটার নাম কি আকিটের মধ্যে চলে আসে কিন্তু আমরা শেখের টার্মিনোলজিতে আসলে হারাম শক্ত পরিভাষাটা হারামের পরে কি মাকরু কম আছে দুই রকম তাহরিমি সবগুলোকে যারা বর্জন করে এটাও আরেকটা দিক তাহলে তাকু দুইটা দিক আল্লাহর হুকুম পালন করা আর আল্লাহর নিষেধাজ্ঞার হারাম জিনিস থেকে নিষেধাজ্ঞার জিনিস থেকে দূরে থাকা পারলে মাকড়ু থেকেও দূরে থাকা এই কাজ যারা করে তারা হচ্ছে মোত্তাকি আর এইরকম ইমান আর তাকুয়ার পর্যায়ে যারা আসে তারা হয়ে যায় আল্লাহর ওয়ালি আল্লাহর ওয়ালি কারা এই ব্যাপারে আব্দুল বলেছেন আল্লাহর ওয়ালি হচ্ছেন ওই লোকগুলো যাদেরকে দেখলে লোকদের আল্লাহর কথা মনে পড়ে সুফান আল্লাহ কি তাদের আল্লাহ জাল্লাহম যে তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে আমার দিনের কথা মনে পড়ে দিনের দিকে আসতে মনে চায় তার নামাজ দেখলে তার চলা ফেরা দেখলে তার সিরত সুরত দেখলে আমার আল্লাহর দিকে আল্লাহর কথা মনে পড়ে সোফান এমন মানুষও দুনিয়াতে আছে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে ইহা আল্লাহ কি আল্লাহর সঙ্গে কি সম্পর্ক এই লোকই যে আল্লাহর অলি অনুপযুক্ত তার সঙ্গে আল্লাহর বিলায়ত আছে তো আল্লাহর অলি কেমন যায় এটা একটা সুন্দর জিনিস না শেখার জন্য যে কেমনি আল্লাহর অলি হওয়া যায় এই বিষয়ে একটি হাদিস আছে সেই হাদিসের নাম হচ্ছে না কেউ আল্লাহ এই হাদিস এত সুন্দর হাদিস আল্লাহ তালা বলেন এই হাদিস শুরু করেছেন হাদিসে কুদসি হাদিসুলা অলি হওয়ার হাদিসটাকে বলা হয় হাদিস কুদসি আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোনো জবহান কি সাংঘাতিক কথা আল্লাহর ওলির এত পক্ষে আল্লাহ আসেন তার পক্ষে আল্লাহ পক্ষ হয়ে যুদ্ধ করেন এখন কেমনি আল্লাহর অলি হয় যায় আমার তাকার আমার আমার কাছে হওয়ার জন্য ওলি পাওয়ার জন্য সবচেয়ে বড় কাজ যেটা তাকে আমি দিয়েছি সেটা সে করে ওইটা করে ওলি হওয়ার চেষ্টা করে সবচেয়ে বড় কাজ কোনটা ফরজ কাজ ফরজ কাজগুলো করে ঠিক মতো ওয়াজের কাজ গুলো করে ঠিক মতো হারাম থেকে দূরে থাকার কাজটাও ফরজ কাজ তাহলে এখানে এই মিমবা তারা তো আলাইয়া এই কথার মধ্যে সমস্ত ফরজ ওয়াজিব এবং হারাম থেকে দূরে থাকার কাজ হয়ে যায় তারপরে আমার বান্ধা এই কাজকে সিকিউর করে ফরজ কাজ ঠিকমতো করে কখনো সে ফরজের ব্যাপারে ওয়াজিবের ব্যাপারে হারামের ব্যাপারে তার কাছে কোনো কম্প্রোমাইজ নেই এটা এক নম্বর কাজ আল্লাহ আলী হওয়ার জন্য। আমরা যদি চেষ্টা করি আমরা এই কাজটা অসম্ভব নয় কেউ কেউ বলেন কি ওলি হওয়ার কাজ আমার মতো ছোট মানুষ পারবে এটা অমুক টমুক হইতে পারে আমি বোধহয় জীবনে চিন্তা করা ঠিক না আমাদের নবী করিম সাল্লাম আমাদেরকে এই অ্যাম্বিশন দিয়েছেন উচ্চাকাঙ্ক্ষা দিয়েছেন যখন এই চাইবা আল্লাহর কাছে কোনটা চাইবা আর ফেরদাউস চা সবচেয়ে টপটা চাও তাহলে আপনার জন্য আমার জন্য কার জন্য অলি হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করা ইচ্ছা করা অগ্রসর হওয়ার ব্যাপারে কার কার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে কারো ব্যাপারে নাই সবার আছে কিনা আছে ফরজটা ঠিক মতো ফরজের ব্যাপারে জামাতের ব্যাপারে নামাজের ব্যাপারে কোনো ত্রুটি নাই তাড়াহুড়া করবে না রুকশ্রীতি এমন ভাবে করবে কালকে তুমি খুব আলোচনা করছিলাম আমরা তাড়াহুড়া করে যেন আমরা নামাজ শেষ না করি একটা সুন্দর কথা কাইম রাহমতুল্লাহ বলেছেন লাজাকারী জানত এই মুহূর্তে সেজ্জা থাকা অবস্থায় তার প্রতি আল্লাহ রহমত কি পরিমাণ নাজিল হচ্ছে সে যদি জানতে পারতো দেখতে পারতো তাহলে সহজে মাথা উঠাত না সেরজা থেকে আল্লাহ কি নিয়ামতের সেজদার এই তৌফিক আল্লা দিয়েছেন আলহামদুলিল্লাহ পর্দা পুষিদা ফরজ না নফল মা বেদের জন্য আমাদের ছেলে মেয়ে স্ত্রীদের জন্য ফরজ এইভাবে করে আমাদেরকে সেজা করা দরকার নামাজ পড়া দরকার পর্দা করা দরকার শরীর হুকুম হালাল হারাম মর্গেস থেকে শুরু করে সুদ ঘুষ এগুলোর ব্যাপারে সাবধান এইভাবে ফরজ কাজগুলোর আল্লাহ তার জন্য প্রোগ্রাম দিয়েছেন আমার বান্ধবা ফরজটাকে ঠিক মতো করার পরে ওইখানে সীমাবদ্ধ থাকে না এখন সে নফলের দিকে ঢুকে বেশি করে এই বহু বচন এর মধ্যে শূন্যত চলে আসে নফলও চলে আসে শূন্যতে মোয়াক্কাদা বলেন শূন্যতে জাহেদা বলেন সব চলে আসে এবং সাধারণ নফলও চলে আসে চলে আসে। মোস্তাহাব এরকম নফল কাজ করতে নফল আমল বাড়িয়ে দেয় শূন্য তো আমল বাড়িয়ে দেয় এমন বাড়ানো বাড়ায় আমার সঙ্গে সে আমার এত কাছে আসে হাত্তা ও হেক যে আমি তাকে তখন মহব্বত করা শুরু করে দেই ইমরাম কাই ইম রাহুল বলেছেন দেখো তুমি আল্লাহ যদি করোটা আশ্বাসের কিছু না তোমার আল্লাহ করবে না কি আল্লাহ যদি দারুণ জিনিস ওইটা হলো বড়ই এক মানে সাংঘাতিক খবর আর আমি তুমি আল্লাহকে মহাবত না করবে না করে না করে মানে উপায় কি আমাদের এটা তো করাই উচিত আল্লাহ যদি কাউকে মহাব্বত করে ফেলেন হাতটা ও হেবা আমি যখন তাকে মহাব্বত করি তখন আমি কি হয়ে যাই তখন আমি তার চোখ হয়ে যাই কান হয়ে যাই হাত হয়ে যাই পা হয়ে যাই ও মা কেমন আল্লাহ আমার হাত পা হয়ে যান আল্লাহ আমার চোখ কান কেমনে হয়ে যান আমি এমন কোনো কথা বলি না এমন কোন কাজ করি না এমন কিছু দিকে দেখি না যেটা দেখলে আমার আল্লাহ অসন্তুষ্ট হন আমি খালি ওইটা দেখি যেটা দেখলে আমার আল্লাহ খুশি ওই কথা শুনি যেটা শুনলে আমার আল্লাহ খুশি হন আর কি এমন জিনিস ধরি যেটা হালাল যেটা হারাম সেটা আমি ধরি না আমার পাগুলো দিয়ে ওই দিকে যাই যেদিকে গেলে আল্লাহ খুশি হন যেদিকে গেলে গুণা হয় ওই গুনার কাজের দিকে পা দুটা নিয়ে যাই না তাহলে আমার গোটা বডিকে আল্লাহ তালা এভাবে করি যে আমার বান্দার এই আমার গোটার কন্ট্রোল কার হাতে আল্লাহ আল্লাহ যেন আমাকে সব সময় এই কাজের দিকে আল্লাহ আছে। এই খারাপ কাজ লাগাতে দেবেন না আমার কন্ট্রোল এভাবে আল্লাহ নিয়েছেন সুভান তারপরে ওই হাদিসে বেলায় বলা হচ্ছে যে তখন সে যদি আমার কাছে কিছু আবদার করে বসে আমি তার আবদার ফেলতে পারি না এটা অন্য কারোর জন্য হইতে পারে কোথায় পাওয়া যায় ওই সমস্ত অলিয়া আব্দকে ধরি তাদের উচালা নিয়ে কিছু করতে পারি না ওজুবিল্লা এই কথা বলছেন কি আল্লাহ যে কাকে ধরাও এরকম একটাকে তুমি হও হওয়ার জন্য আকাশ চুম্বী আল্লাহ তালা আমাদেরকে এই অ্যাম্বিশন দিয়েছেন আল্লাহর অলি যদি কেউ হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে এত সুসংবাদ রয়েছে তাদের জন্য আল্লাহ তালা বলছেন অলি হয়ে গেলে লাহমুল বসরা ফিল হায়াত এই অলিদের জন্য এই লেভেলে যারা পৌঁছে তাদের জন্য দুনিয়া এবং আখারাতে শুধু সুসংবাদ আর সুসংবাদ আছে তাদের জন্য কোন দুঃসংবাদ নাই এখন এই সুসংবাদের অনেক জিনিস এসেছে তাদের কবুল হয়ে যায় তাদেরকে আল্লাহ হেফাজত করবেন গুনার কাজের দিকে তাদেরকে আল্লাহ হেফাজত করে ফেলবেন তাদেরকে আল্লাহ বেশি করে আরো তফিক দিবেন আরো বেশি করে আল্লাহকে ডাকার জন্যে তাদেরকে আল্লাহ কোন সময় স্বপ্ন দিয়েও হেল্প করবেন একটা হাদিস এসেছে আর মুসলিম অনেক সময় আল্লাহ সুন্দর স্বপ্ন দেখান তার ভিতরে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হওয়ার জন্য আরো কাজে লাগে এবং বলেছেন যে ওনাকে এক সাহাবি জিজ্ঞেস করলেন আল্লাহ আর দুনিয়ার মধ্যে সুসংবাদ কোনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন তিনি বললেন যে তুমি আমাকে এমন জিজ্ঞাসা করেছ যেটা আর কেউ করেনি ওই সাহাবিকে তিনি বললেন তিনি হচ্ছেন ওবাদাম বললেন অনেক সময় নেকালের জন্য সে নিজের স্বপ্ন দেখে অথবা অনেকেও তাকে স্বপ্ন দেখে এটা হয় যেমন কেউ ইন্তিকাল করলে অনেক সময় দেখা যায় খুব নেকাল লোক ইন্তেকাল করে ফেললে আরেকজন নেককার স্বপ্নে দেখছেন যে তিনি জান্নাতে চলে গেছেন এটাও অনেক সময় তুর আল্লাহ তার জন্য দেখানো হয় এভাবে হয় কোন কোন সময় আরেকটি হাদিসে তিনি বলেছেন এই সুসংবাদ যেটা স্বপ্নে আসে নেক স্বপ্নের মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে এই সুসংবাদ তাকে দিয়ে দেন আরেকটি হাদিসে তিনি বলেছেন রাহাবাতি নবু বাকি নবু অ্যাশ হয়ে গেছে আমার পরে নবুত থাকবে না কিন্তু সুসংবাদ দেখার স্বপ্নের মাধ্যমে ভালো স্বপ্নের এই তরিকা স্টিল জারি থাকবে এমন কোন কোন হাদিসে এসেছে এটা হচ্ছে দুনিয়ার মধ্যে নবুয়তের ছয় ভাগের এক ভাগ ভালো স্বপ্ন নবুয়ের ছয় চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর পক্ষ থেকে এই একটা বসরা এখানে আসে আল্লাহ তা এবারে এই যে একটু আগে গেল দুষ্কৃ কায়ের খবর এখন আসলো খবর এই খবর কালামের মধ্যে বাক্য পরিবর্তন হবে না এগুলো ঘটবেই ঘটবে এগুলো মহাসত্য কথা এই যে কেউ যদি এই বেলায়াতের বেলা হওয়ার মতো আমলে দিকে চলে আসতে পারে এটা যে কত বড় সফলতা আল্লাহ তালা কাছে আমাদের সবার তামান্না করা উচিত আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের কাছ শুরু হয়ে যাবে পঁয়ষট্টি নম্বর আয় থেকে